আসসালামু আলাইকুম রহমতুল নিয়ে সেটাও হবে আপনার আভ্যন্তরীণ একটি আবাদত নিয়ে যে এবাদতের ক্ষেত্রে মানুষেরই করে থাকে সেটা হচ্ছে ভরসা হম আরবিতে তাবকুল বলা হয় এই শাব্দিক অর্থক যেটা সেটা হচ্ছে ভরসা এক আরেকজনের নির্ভরশীল হওয়া বা আপনার সকল ব্যাপার তার উপর সমর্ধ করে দেওয়া সরিয়েতের পরিভাষা আছে যে আন্তরিক আল্লাহর উপর হ্যাঁ আপনি ভরসা করবেন যে কোনো লাভ হাসিল করার জন্য অথবা কোনো বিপদ অথবা ভয়ঙ্কর কোনো কিছু থেকে বাঁচার জন্য হ্যাঁ তবে আপনি সেটার উপকরণ অবলম্বন করবেন উপকরণ অবলম্বন না করে হ্যাঁ যদি আপনি আল্লাহর ভরসা করেন সেটাও ভরসা সঠিক হবে না যেটার বর্ণনা আমরা সামনে দিতে যাব হ্যাঁ তাহলে আল্লাহর উপর আন্তরিকভাবে আপনি ভরসা রাখবেন লাভ করার জন্য জন্য ক্ষতি থেকে কিন্তু উপায় অবলম্বন অবশ্যই করতে হবে উপায় লম্বার মাঝে যেমন দৃষ্টান্ত আছে একজন ব্যক্তি অসুস্থ মানুষ সে তার আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা রাখবে যে আল্লাহ তাকে সুস্থ করে দিতে পারেন হম কারণ একমাত্র আল্লাহর হাতে পাশাপাশি সে ওষুধ সেবন করবে কারণ জানে যে এই ওষুধ সেবন করা সেটা আছে আপনার রোগ মুক্তির একটি মাধ্যম সুতরাং মাধ্যম গ্রহণ করে আল্লাহর উপর ভরসা করা সেটা আছে সত্যিকারের ভরসা সেটাই হওয়া উচিত এবং এই ভরসাটা কিন্তু এই বাদত যে একজন ব্যক্তি আল্লাহর ভরসা রাখবে সেটা শুধু সাধারণ এবাদত নয় বরং এটি গুরুত্বপূর্ণ একটি আবাদত হম সেটা আমাদের মনে রাখতে হবে এই কারণে যেই কোনো মোমেনের বাধ্যতামূলক কাজ হচ্ছে যে সে নিজ আন্তরিকভাবে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখবে হম কখনো সে কোনো উপায় উপকরণের উপর ভরসা রাখবে না তার করণীয় আল্লাপ বাধ্য বলেন আল্লাহ বলছেন আল্লাহর উপরই ভরসা করতে হবে যদি তোমরা মোমেন হয়ে থাকো তাইলে ই মানের শর্ত লাগিয়ে তা হম সুতরাং এটা হ্যাঁ একটা শর্ত স্বরূপ তাইলে আয়াতের অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে অন্য কারোর উপর ভরসা করা যাবে না এখন কথা হচ্ছে যে এই আল্লাহর যে একক ভাবে ভরসা করা সেটা কিন্তু বৈশিষ্ট্য হ্যাঁ এতে কোন সন্দেহ নেই আল্লাহুলের দুই নম্বর আয়তে আল্লাহর এবং তৃতীয় নম্বর গুণ যেটা আমাদের এখন বলার বিষয় সেটা হচ্ছে নম্বর মমিনের গুণ হচ্ছে যে আল্লাহর ভরসা রাখবে সন্ত্রুস্ত হওয়া এবং খুন যেটা আমাদের বলার উদ্দেশ্য যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে তাইলে আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা রাখা যাবে না সকল ব্যাপারকে আল্লাহর প্রতি সমর্ধ করতে হবে এটা হচ্ছে ইমানদারের একটা বিশেষ বৈশিষ্ট্য এখন আরেকটি ব্যাপার জানার বিষয় সেটা হচ্ছে আল্লাহর উপর সর্ব ব্যাপারে আমরা ভরসা রাখবো কখনো কোনো ব্যাপারকে হ্যাঁ আপনার ছেড়ে রাখবো না যেটা এটা অন্যের উপর ভরসা করবো সেই ক্ষেত্রে না একজন মুসলমানের দায়িত্ব আছে যে সে তার উদ্দেশ্য হাসিলের ব্যাপারে এবং বিপদ থেকে আপনার রক্ষা পাওয়ার ব্যাপারে একমাত্র আল্লাহর উপর ভরসা করবে তবে আগে যে স্মরণ করিয়ে দিয়েছিলাম যে আপনার যৌক্তিক माध्यम ग्रहण छाड़ा से भरोसा करा तक बेपारे हम्म आल्ला भरोसा कर माध्यम ग्रहण कर जो शरीर सपोर्ट करते सर्व बेपारे হম এটা সর্ব ব্যাপারে বলতে ধর্মীয় বিষয়ে আমাদেরকে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে এবং দুনিয়ার বিষয়ে নির্ভরশীল হতে হবে এক নম্বর যেমন ধর্মীয় বিষয়ে আমরা আল্লাহর উপর নির্ভরশীল হবো যেমন কোরআন হেফজু করতেছে একজন মানুষ হ্যাঁ যে সে তার যে আপনার হেভ শক্তি মানে তার স্মরণ শক্তির উপর নির্ভরশীল হবে না বরং সে আল্লাহর নির্ভরশীল হবে আল্লাহর পথে দাওয়াত দিতে গেলে সে নিজের দক্ষতার উপর নির্ভরশীল হবে না বরং সে আল্লাহর নির্ভরশীল হবে মানুষের মাঝে এসলা করতে গেলে সে নিজের দক্ষতার উপর নির্ভরশীল হবে না বরং আল্লাহর উপর নির্ভরশীল হবে সে সৎ কাজের আদেশ করতে গিয়ে নিজের দক্ষতা দাপটের উপর নির্ভরশীল হবে না বরং সে আল্লাহর উপর নির্ভরশীল হবে অসত কাজ থেকে নিশ্চিত করতে গেলে নিজের পট এবং দক্ষতার উপর নির্ভরশীল হবে না বরং সে আল্লাহর নির্ভরশীল হবে আল্লাহ করতে গেলে ব্যাপারে কল্যাণ হাসানের জন্য একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে এরকমভাবে দুনিয়ার ব্যাপার আমরা ধরি যেমন একজন ব্যবসায়ী সে ব্যবসা করতে গেলে নিজের দক্ষতার উপর নির্ভরশীল হবে না বরং সে আল্লাহর উপর নির্ভরশীল হবে একজন বিবাহিত ব্যক্তি সে বিবাহের জন্য আল্লাহর বললে হবে না যে আমি দক্ষ একজন পুরুষ সুতরাং আমি বৈবাহিক জীবনে সফল কাম হব না বরং সে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে একজন ব্যক্তি যে যিনি আপনার চাষা সে তার চাষের ক্ষেত্রে যে সে আপনার ফসল গড়ে উঠাতে পারবে সেটা তার দক্ষতার উপর সে নির্ভরশীল হবে না বরং সে আল্লাহর উপর নির্ভরশীল হবে একজন ছাত্র তার যোগ্যতার উপর সে নির্ভরশীল হবে না যে আমি ইনশাল্লাহ ছাত্র জীবনে সফল হব আমার কি আছে মেধা হ্যাঁ আপনার দেহি শক্তি আছে না এটার উপর নির্ভরশীল হওয়া যাবে না বরং আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে একজন শিক্ষক সে শিক্ষকও তার ক্ষেত্রে নিজের দক্ষতার উপর নির্ভরশীল হবে না বরং সে আল্লাহর উপর নির্ভরশীল হবে একজন চাকুরে সে তার দক্ষতার উপর নির্ভরশীল হবে না বরং সে চাকুরের ক্ষেত্রে सफलता अर्जन आल्ला निर्भरशील सर्व क्षेत्र दुनिया बेपर हम आख्रा बेपारोक এর বিপরীতি আল্লাহ ছাড়া কারোর উপর নির্ভরশীল হওয়া যাবে না এবং আল্লাহ ছাড়া অন্যের উপর নির্ভরশীল হওয়ার দুটি প্রকার রয়েছে সেটা বলে আমরা শেষ করতে যাব আল্লাহ ছাড়া অন্যের উপর যদি নির্ভরশীল হওয়া যায় তার দুটি প্রকার রয়েছে কথা নম্বর প্রকার হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের উপর নির্ভরশীল হলেন এমন ব্যাপারে যে ব্যাপার আহ সম্পাদন করে আল্লাহ ছাড়া কারোর পক্ষে সম্ভব নহে যেমন আপনি মৃত ব্যক্তির উপর অনুপস্থিত ব্যক্তির উপর আপনি নির্ভরশীল হলেন সে চাই সে তাগুত হোক অন্য কিছু হোক না কেন পীর বুজুর্গ যাই হোক না কেন তাদের উপর নির্ভরশীল হলেন রিজিক হাসিল করার জন্য সত্যি উপর বিজয় লাভ করার জন্য তাইলে এটা অবশ্যই আপনার সিরকিতে অক্ষল হবে এতে কোনো সন্দেহ নাই এটা শিরকে আকবার তাইলে আল্লাহ ছাড়া অন্য কারোর উপর যদি কেউ এমন ব্যাপারে ভরসা করে যে ব্যাপার তার হাতে তাইলে সেটা শিরকে আকবার হবে দ্বিতীয় নম্বর আরেকটা ভরসার সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি কোনো জীবিত ব্যক্তির উপর উপস্থিত ব্যক্তির উপর এমন বিষয়ে হম আপনি ভরসা করবেন যে বিষয়ে সম্পাদন করা তার পক্ষে সম্ভব যেন আপনি আপনি প্রশাসকদের উপর হবেন এই ক্ষেত্রে যে তার মাধ্যমে আপনার রিজিকের বন্দোবস্ত হয়ে যাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। ডাক্তারের উপর আপনি নির্ভরশীল হলেন এই ক্ষেত্রে যে সে সুন্দর করে চিকিৎসা করে দেবে হম ব্যাপারে আপনি তার উপর নির্ভরশীল হলেন হ্যাঁ এতে কোনো সমস্যা নেই বরং এটা হ্যাঁ এই নির্ভরশীল হওয়ার কারণে শিল্প আজগরের পর্যায়ে যাবে কারণ আপনি কেন তার উপর হ্যাঁ এমন ব্যাপারে যেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না সেটার ব্যাপারে নির্ভরশীল হতে যাবেন কিন্তু হালকা নির্ভরশীলতা হম সেটা আপনার হবে সেটা শিরকে আকবর হবে না পুরোপুরি নির্ভরশীল হয়ে গেলে সেটা অবশ্যই শিরকে আকবর হবে ডাক্তারের উপর যদি চিকিৎসার ক্ষেত্রে পরিপূর্ণ নির্ভরশীল হন তাহলে সিরকে আকবর আর যদি প্রশাসকের রিজিকের ক্ষেত্রে পরিপূর্ণ নির্ভরশীল হন শিরকে আকবর আর সামান্য নির্ভরশীলতা এটা হচ্ছে শিরকে আসবার শুনতা সুতরাং কোনো ধরনেরই আপনি নির্ভরশীল হবেন না বরং এটাকে মনে করবেন একটা মাধ্যম মানে আল্লাহর উপর নির্ভরশীলতা বাধ্য দেন তাহলে অবশ্যই সিরকে ডুবে যেতে হবে হ্যাঁ এই শিরকে দুই রকম হবে পরিপূর্ণ নির্ভরশীলতার ক্ষেত্রে শিরকে আকবর আর হালকা নির্ভরশীলতা হচ্ছে সিরকে আসর আল্লাহ সামনু এটা আমরা ফিরিয়া করছি যেন আল্লাহ সামু আমাদেরকে ভরসার ক্ষেত্রে সিডি থেকে দূরে রাখুন বরং সত্যিকার ভাবে যেন উপায়ে। হ্যাঁ অবলম্বন করে আল্লাহর উপরে নির্ভরশীল হই এবং উপায়ের দিকে যেন আমাদের দৃষ্টি না থাকে আল্লাহর দিকে দৃষ্টি থাকে আল্লাহর উপরেই ভরসা থাকে যে আল্লাহ সব করতে সক্ষম আমরা শুধু উপায় অবলম্বন করব দুনিয়ার নিজাম হিসেবে হ্যাঁ সুতরাং হ্যাঁ এতে কোনো দোষের কিছু নেই কিন্তু নির্ভরশীলতা থাকবে একমাত্র আল্লাহর উপরে হ্যাঁ তাইলে আমাদের সেই উদ্দেশ্য সফল হবে এবং আমরা কখনো ব্যর্থ হবে না ইংসা আল্লাহ আল্লাহর করতে অকুল করল্যা আল্লাহ ব্যর্থ করবেন না হ্যাঁ সুতরাং আল্লাহর কাছে ফরিয়াদ করছে তিনি যেন আমাদেরকে সঠিক নির্ভরশীল তার তো অভিজ্ঞান করুন ওস আল্লাহ পালান